مجلس ধরমিস আদব কায়দা আবু হরেরা রদাল আনহ হতে বর্ণিত তিনি নবী করিম সাল্ল থেকে বর্ণনা করেছেন নবী করিম সাল্ল আলীহি ও বলেছেন তোমাদের মধ্যে থেকে যখন কোনো ব্যক্তি নিজের বসার জায়গা হতে উঠে গিয়ে আবার সেখানে ফিরে আসবে তখন সেই ব্যক্তি উক্ত জায়গাতে বসার অধিকতর অধিকারী হবে সুনান ইবনু মাজাহ হাদিস নম্বর তিন হাজার সাতশো এবং শহেহ মুসলিম হাদিস নম্বর একত্রিশ হাইফেন বন্ধনের মধ্যে দু এর অংশ বিশেষ তবে হাদিসের শব্দগুলি সোনান ইবনো মাজা থেকে নেওয়া হয়েছে আল্লামা নাসরুদ্দিন আল আলবানী এই হাদিসটিকে শহেহ বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ১৩ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন যে কোনো সভার বা মজলিসের আদব কায়দা রক্ষা করে চলে সুতরাং তাতে এমন কোনো আচরণ করা উচিত নয় যার দ্বারা সভার লোকজনের কষ্ট হয় দুই যে কোনো সভার বা মজলিসের আদব কায়দার অন্তর্ভুক্ত একটি বিষয় হলো এই যে মজলিসে অংশগ্রহণকারী ব্যক্তি যখন তার কোনো প্রয়োজনীয় কাজ বা অদু কিংবা পবিত্র অর্জনের কিংবা পবিত্র অর্জনের কাজের জন্য নিজের বসার জায়গা হতে উঠে গিয়ে আবার সেখানে ফিরে আসবে তখন সেই ব্যক্তি তার উক্ত জায়গাতে বসার অধিকতর অধিকারী হবে